কাল সাড়ে দশটায় বাংলা দেশে বিশ টিভি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 صلى الله হমদ ও হদি হদিয়ামকুল সুপ্রিয় দর্শকবিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমরা জান্নাত কিভাবে যেতে পারব জান্নাত যাওয়ার জন্য আমাদের করণীয় কি জান্নাত যাওয়ার জন্য কি এমন উপায় উপকরণ আছে যেগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে বা অবলম্বন করতে হবে যে উপায় উপকরণের মাধ্যমে আমরা জান্নাত যেতে পারব যে উপায় উপকরণগুলো আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দিবে এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি রব্যে সেরাহ আলী সাদরি ওয়াস সেরেলি আমরি ওয়াহলুল ওখদাতাম মিল্লিসান ইয়াফ কাহু কাউলি ভাই আল্লাহতালা জান্নাত তৈরি করেছেন আর সেই জান্নাত যাওয়ার পথও তিনি আমাদেরকে বলে দিয়েছেন জান্নাত যাওয়ার মাধ্যম মাধ্যমকে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং কোরআন হাদিসের বিভিন্ন উক্তিতে জান্নাত যাওয়ার উপায় উপকরণগুলো আমাদের কাছে পরিবেশন করা হয়েছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া কারণ যখন আপনি দিনই জ্ঞান অর্জন করবেন তখন আল্লাহ তা আলা আপনার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং যারা আলে বোলামা যারা দিনই জ্ঞান বা দিনই শিক্ষা শিক্ষিত হয় তাদের মর্যাদাকে যে আল্লাহ বাড়িয়ে দেন তাদেরকে যে আল্লাহ বিশেষ সম্মানে সম্মানিত করেন সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়ার ফাই ইল্লাহুল্লা দিন আম অল্লা দিন উত্মা দ্বারা যাক তোমাদের মধ্যে যারা দিনই জ্ঞান অর্জন করেছে যাদেরকে দিনের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে মর্যাদা সম্মানে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বাড়িয়ে দেন যারা ইমান এনে দিনই জ্ঞান অর্জন করেছে যাদেরকে দিনই জ্ঞানে শিক্ষিত করা হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ সম্মান দান করেন সুরাতুল মুজাদালার মধ্যে এই আয়াত রয়েছে এইভাবে বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে মায়ুরিদুল্লাহ খাইরা হফিউদ্দিন অর্থাৎ যারা আল্লাহ তালা দুনিয়াতে এবং আখরাতে কল্যাণ চান তাকে আল্লাহ রবুল্লা আলমিন দিনী শিক্ষায় শিক্ষিত করেন দিনের বিশেষ জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিন তাকে দান করেন আবদারদা থেকে বর্ণিত হাদিস সে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলীহ সাল্লাম من صلق طريقا يلتمس فيه علما صحّل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتدعو أضنحتها لتعلم العلم رضا بما يصنع وفضل العالم على العابد كفضل القمر على صائر الكواكب وأن العلماء ورثة الأنبياء وأن الأنبياء لم يؤرسوا دينار ولا درهما আল্লাহ রসুল সালাল্লাহ আলী সাল্লাম বলছেন মানসালাকা তারিকা যে ব্যক্তি কোনো পথ চলল ইয়াল টামেসফ ইমা দিনী জ্ঞান এবং দিনী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দিনী জ্ঞান অর্জন করার জন্য যে পথ অতিক্রম করলো পথ চলে কোথাও গেল সাহাল তারিকা ইলাল জান্না আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথে সুগম করে দিবেন ওয়াই মালা ইকাত আল্লাহ ফেরেস্তারা তাদের দেয় এই তালিবিল জ্ঞান অর্জন করার জন্য যায় দিনী জ্ঞান বা দিনী শিক্ষায় শিক্ষিত হতে যে যায় তার জন্য আল্লাহর ফেরেশ্তারা তাদের ডানা গুলোকে বিছিয়ে দিবেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ওয়াইল আলিমা আর আলিমের ফজিলত ও ফজলুল আলিমে আলাল আবেদ কামারে আল্লা কাওয়াকিব আলিমের ফজিলত সাধারণ মানুষের ওপরে ওই রকম যেমন চাঁদের ফদির হচ্ছে অন্যান্য সমস্ত তারকা রাজির ওপরে সমস্ত তারকা রাজির উপরে যেমন চাঁদের মর্যাদা তেমনি মর্যাদা হচ্ছে আলিমের সাধারণ মানুষের ওপরে আর ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস ও আন্নাল আমা রেস দিন আর আমি কেরাম আলিহিম সাল্লা সালামগণ টাকা পয়সার দিনার আর দীরহামের ওয়ারিস বাননি তারা টাকা পয়সার উত্তরাধিকার কাউকে বানাননি তারা ওয়ারিস বানিয়েছেন দিনী জ্ঞানের ওয়ারিস দিনী ইলমের ওয়ারিস তারা বানিয়ে গেছেন ফমান আখাদাহু আখাদা বেহাদ দিন ওয়া যারা এই জ্ঞান নবীদের কাছ থেকে নিল তারা বিরাট অংশ এবং বিরাট জিনিস তারা লাভ করলো বা গ্রহণ করলো ভাইরা আমার আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই হাদিসে জান্নাত যাওয়ার মাধ্যম জান্নাত যাওয়ার তালিকা জান্নাত যাওয়ার পথ আমাদেরকে বলে দিয়ে বলছেন যদি দিনই জ্ঞান শিক্ষা করার জন্য কেউ যায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তার জন্য জান্নাত যাওয়ার ব্যাপারটা সহজ হয়ে যায় জান্নাতের রাস্তা তার জন্য ক্লিয়ার এবং তার জন্য পরিষ্কার হয়ে যায় তবে এখানে শুধু দরকার হবে এখলাসের অর্থাৎ আপনি দিনই জ্ঞান অর্জন করবেন এই উদ্দেশ্যে যে আমি দিনের প্রচার প্রসার করব এই উদ্দেশ্যে যে সমাজ থেকে মূর্খ আমি দূর করবো সমাজের মানুষকে শিক্ষা দিব দিনই এবং তাদেরকে সঠিক দিনের কথা জানাবো এই হবে আপনার উদ্দেশ্য আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি লাভ আল্লাহ রবুল আলমিনের কাছে তার পুরস্কার লাভ এই হবে আপনার উদ্দেশ্য এরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি দিনই জ্ঞান অর্জন করেন এবং দিনী শিক্ষায় শিক্ষিত হন তাহলে ইনশা আল্লাহ তালা মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন জান্নাত যাওয়ার ব্যাপারটা আপনার জন্য সহজ হয়ে যাবে এইভাবে আল্লাহ নবী মোহান মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দিনের ওপরে উদ্বুদ্ধ করেছেন এবং দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের দাউতি কাজ করার প্রতি রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে উৎসাহ দান করেছেন সমাজে দেখুন চতুর্দিকে আমরা বাবারা ছেলেদেরকে যে দিনী শিক্ষায় শিক্ষিত করবো এরকম কোনো উৎসাহ উদ্যম আমাদের মনে নেই কেন নেই কারণ আমরা দেখছি শুধু দুনিয়ার পুঁজি আর দুনিয়ার বিষয় সম্পত্তি আজকে আমরা ছেলেদেরকে ওই মাদ্রাসে পড়াইতে চাচ্ছি না আজকে আমরা ছেলেদেরকে পড়াবো অন্য লাইনে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক বা আরো কিছু হোক যেগুলা দুনিয়ার শিক্ষা আর এই শিক্ষায় শিক্ষিত হলে ইনশাআল্লাহ আমার ছেলে বিরাট হবে অনেক টাকা বেতন পাবে খুব সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে এরকম খেয়াল করে এরকম ধারণা মনের মধ্যে নিয়ে এসে আজকে আমরা ছেলেদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করছি না ভাইরা আমার ইসলাম কিন্তু কাউকে একথা বলেনি বা কাউকে নিষেধ করেনি যে তারা ছেলেদেরকে আপনি আরো বড় কোনো শিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলেকে সবকিছু করুন কোনো বাধা ইসলামে নেই তবে ইসলামের কথা হচ্ছে সবার আগে আপনি তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে সে আল্লাহকে চিনতে পারে জাতে করে সে বুঝতে পারে আল্লাহর দিনের কথা যাতে করে না কেন হয়তো সে আল্লাহ রবুল আলমিনকে জানবে এবং পাঁচ হয়তো সে ঠিক মতন পড়বে কারোর সাথে বেইমানি এবং প্রতারণা সে করবে না বিশেষ করে সে আমার বাবার মর্যাদা কি আমার মায়ের মর্যাদা কি আত্মীয় স্বজনদের অধিকার কি পাড়া প্রতিবেশীর সাথে আমি কি আচরণ করবো এই সমস্ত জিনিসগুলি তারা আজকে জানবে আজকে বাবারা ছেলেদেরকে অনেক বড় ডাক্তার ব্যারিস্টার তৈরি করে দেওয়ার পরে আজকে বসে বসে কাঁদে আর দুঃখ করে ছেলে আমাকে দেখে না ছেলে আমার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপি রাখে না আমার প্রতি কোনো খেয়ালই করে না কারণ খেয়াল করবে কি করে আপনি তো খেয়াল করার মতন তাকে কোনোদিন শিক্ষা দেননি আপনি তাকে তো কিছু বলেননি তাই আপনার ব্যাপারটা সে বুঝবে কেমন করে কোরআন হাদিস যদি আপনি তাকে জানাতেন কোরআন তাহলে বুঝতে মর্যাদা কি মায়ের মর্যাদা কি এবং আর অন্যান্য যে সমস্ত মানুষদের একে অপরের প্রতি অধিকার রয়েছে সেগুলাকে সে চিনতো বা জানতো কিন্তু এগুলো তো আপনি জানাননি আজকে আপনি আফসোস করছেন আপনি আজকে পস্তাইতেন ভোগ নিয়ে সে এখন ব্যস্ত আছে এখন আপনাকে দেখবে কেমন করে বাবারা দুনিয়া থেকে চলে যায় কবরে পড়ে আছে কে তার জন্য দোয়া করবে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছে সাথে থাকুন আবার আসছি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 তিনি ছাড়া কোনতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম যে আজ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে ছেলে সন্তানদের রেখে যাচ্ছে উচিত এই ছেলে সন্তানরা তাদের জন্য দোয়া করবে মা বাপের জন্য দোয়া করবে কিন্তু দোয়া করবে কেমন করে তারা তো দোয়া জানেই না আল্লাহনবী বলে গেলেন সহি মুসলিম শরীফের হাদিসে মানুষ যখন মারা যায় ইদাম আতা ইবন আদা মিনকাত আনহ আমলু যখন আদম সন্তান মারা যায় তখন তার আমলের সিলসিলা বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ এমন আছে যে কাজের নাকি আপনি মরার পরেও পেতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া আওয়াইল মুন ইনতাফা বিহী আওয়ালাদান সালিহুন ইয়াদউলা সাদাকা জারিয়া যদি আপনি আপনার সন্তান সন্ততিরা যাদেরকে আপনি দুনিয়ায় রেখে গেছেন তারা যদি আপনার জন্য দান খয়রাত করে যখন আদম সন্তান মারা যায় তখন তার আমলের সিলসিলা বন্ধ হয়ে যায় তারা যদি আপনার জন্য আল্লাহর পথে সাজ্গা খয়রাত করে তাহলে আপনি অনুরূপভাবে যদি এমন কোন জ্ঞান ছেড়ে যান যে জ্ঞান দিয়ে মুসলিম সমাজ উপকৃত হয় যে জ্ঞান দিয়ে সমাজের কল্যাণ হয় এরকম কোনো দিনই জ্ঞান যদি আপনি ছেড়ে যান কোনো বই লিখে গেছেন বা ছাত্রদের পড়িয়ে গেছেন অন্যদেরকে শিক্ষা দিয়ে গেছেন এইভাবে পর্যায়ক্রমে শিক্ষা চলতে থাকবে আপনি কাউকে পড়িয়েছেন আপনাও কেউ পড়িয়েছে আপনি ইনশা আল্লাহ তাহালা নেই পাবেন তারপরে আল্লাহ নব্বী বলছেন ওলাদিন আলহ্লাহু সুসন্তান যে আপনার জন্য দোয়া করবে যখন আদম সন্তান মারা যায় তখন তার আমলের সিলসিলা বন্ধ হয়ে যায় এখন আপনি সন্তানকে তো সুসন্তান বানিয়ে যান নাই তাকে তো নামাজি করে যান নাই তাকে তো দিনই শিক্ষা শিক্ষিত করে যান নাই সে কেমন করে আপনার জন্য দোয়া করবে ভুল আপনি করে গেছেন আপনি যদি তাকে দিনই শিক্ষা শিক্ষিত করে যেতেন তাকে যদি কিছু পরিয়ে যেতেন তার সে আপনার জন্য দোয়া করত কিন্তু আপনি করেননি আপনি দুনিয়ার দিকে লক্ষ্য করেছেন যে আপনার ছেলে বড় হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই তারপরে সে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবে সে তাই করতে আছে সে ডাক্তার হয়েছে সে বড় হয়েছে তাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সবকিছু দিয়ে দিয়েছে কিন্তু সে জানে না যে বাপের মর্যাদা কি বাপের জন্য আমার করণীয় কি তাই আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও সে আপনার জন্য কিছুই করতে পারছে না কারণ সে জানে না যে আপনার জন্য করতে হবে কি তাই আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন ইন্না আল্লাহ এনতাজু আলমান এনতাজ আবাদ ওলািন আকবাদুল ইমা উলামা বুহারি ও মুসলিম শরীফের হাদিস রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আল্লাহ তালা হঠাৎ করে জ্ঞানকে তুলে নেবেন না তবে তিনি জ্ঞানীদেরকে একটি একটি করে তুলে নেবেন যখন কোনো জ্ঞানী থাকবে না যখন কোনো আলেম থাকবে না তখন মূর্খরা জাহিলদেরকে আলেম বানিয়ে নেবে সাধারণ মানুষরা মূর্খদেরকে আলেম বানিয়ে নেবে তাদের কি আলেম মনে করবে তারা যদি আপনার জন্য দান খয়রাত করে ফা সু এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেতা বেগাই রে আইলমিন তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে জ্ঞান ছাড়াই বলে দিবে হ্যাঁ চলবে না চলবে না জায়জ না না বলে দিবে শেষে অবস্থা কী হবে ফাদাল্লু ও আদাল তারা নিজেরাও ভ্রষ্ট হবে আর অপরকেও ভ্রষ্ট করবে আর এই পর্যায়ে বর্তমানে আমরা পৌঁছে গেছি কারণ আমাদের মধ্যে দিনী জ্ঞান আস্তে আস্তে কমে গেছে আমরা নিজেরা দিনী জ্ঞানের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই আমরা ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করব এরকম আমরা কেউ চিন্তা ভাবনা করছি না আমরা সবাই চিন্তা ভাবনা করতে আছি যে না আমরা ছেলেদেরকে দুনিয়ার যত এলিম আছে দুনিয়ার যে জ্ঞান আছে পার্থিব্য জ্ঞানে বা পার্থিব্য শিক্ষা শিক্ষিত করব। আমরা আজকে এই অবস্থায় পৌঁছে গেছি মানসালাকারিকা তামেহা সাহ্লাহ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 তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন জান্নাত দেবেন তাদের জন্য সেই জান্নাত যারা ওই দিনী জ্ঞান অর্জন করার সাথে সাথে আমলও ঠিক মতন করবে তারাই পাবে জান্নাত তাদের জন্যই আল্লাহ নবী বলেছেন মানসালাকফিহে ইলমান সাহ আল আল্লাহ তারিখান ইলাল জান্নাত যারা দিনী জ্ঞান অর্জন করার জন্য যাবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দেবেন কিন্তু যদি আমল না ঠিক থাকে এলেম আছে আল্লাহর কাছে কে কত বড়ো আলেম এটা লক্ষণীয় হবে না কে কত বড় ছিলেন এগুলি কিন্তু আল্লাহ লক্ষণীয় না আল্লাহর হবে তুমি তোমার জ্ঞান অনুযায়ী আমল কি করেছিল তাই তো বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম সাহি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছে আন কেমতে আল্লাহ নবী বলছেন কালকে ক্যামতের মাঠে বান্দার কদম দুটো আল্লাহর কাছ থেকে ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে উপার্জন করেছ আর কোন পথে ব্যয় করেছ আর জিজ্ঞাসা করা হবে আনি মা দা আমিলা বিহি তো তুমি যে জ্ঞান অর্জন করেছিলে বলো সেই জ্ঞান অনুযায়ী তুমি তারা যদি আপনার জন্য দান করে আমল কি করেছো তুমি যে জ্ঞান দিনই যে শিক্ষা শিক্ষিত হয়েছিলে সেই অনুযায়ী তুমি আমল কি করেছো বড় আলিম হয়ে গেলি যে আল্লাহ রাব্বুর আলিমের কাছে মুক্তি পেয়ে যাব, তা কিন্তু নয় বড়ো মুফাস্সরে কোরআন হয়ে গেলি যে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবো তা কিন্তু নয় কারিয়া কোরআন হয়ে গেছি হাফিজে কোরআন হয়ে গেছি আর আল্লাহ কাছে মুক্তি পেয়ে যাব তা কিন্তু হবে না আজকে মানুষরা ছবি না করার জন্য কোরআন পড়তে চায় কোরআন খানি করার জন্য কোরআন পড়তে যায় মিলাদ দেওয়ার জন্য কোরআন পড়তে যায় চল্লিশে করার জন্য কোরআন পড়তে যায় কিন্তু কয়জন আছে আল্লাহর কোরআনকে তালাবাদ করে ইবাদত করার জন্য যে না এটা আল্লাহর কোরআন একটি একটি অক্ষরে ত্রিশটি করে নিকি পাওয়া যাবে এরকম উদ্দেশ্যে কোরআনকে কজনা পড়ে তো ভাই মনে রাখতে হবে يقول الله, الله تعالى يقول الله تعالى جنة جنة جنة جنة راستا شغم کر ديبن جه ديني گنه و ديني علم شك بي من صلاق طريقا يلتمسو فيه علما صحل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتدعو أدنحتها لتعلم العلم رضم بما يسنع وفضل العالم على العابد কফজলকমর আলসারক্নামা ও রসতলাম্বিয় ওনলাম্বা লমু আসু দিনা ولا ওদিরহামা দিনী জ্ঞান শিক্ষা করার জন্য যে পথ অতিক্রম করবে তো শুধু দিনী জ্ঞান শিখলেই হবে না বরং দিনী জ্ঞান যে আপনি শিখবেন সেই জ্ঞান অনুযায়ী আপনাকে আমুলও করতে হবে আল্লাহ তাহলা এই দিনী জ্ঞানের অনেক বরকত দান করেছেন দিনী জ্ঞানের অনেক ফজিলত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যারা এই দিনী শিক্ষায় শিক্ষিত হবে মহান আল্লাহ রাবুল্লা আলমিন তাদের মর্যাদা এবং তাদের সম্মান বাড়িয়ে দেন কোরআনে আল্লাহ বলেছেন হালিয়াস্তাবনা দিন আল্লাহ আলামুন আচ্ছা বলো যারা জানে না আর যারা জানে তারা কি আল্লা শিক্ষিত হবে তাদেরকে মহান আল্লাহ রান করবেন ওই জন্য তো কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছে আমার বান্দাদের মধ্যে যারা উলামা যারা আলেম তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে জি হ্যাঁ দুনিয়াতে এমন আলেমও আছেন আল্লাহ রহমতে আল্লাহ তাদের প্রতি রহম করুন হাক্কানি আলেম তারা দাওতি কাজ করেন আল্লাহ রব্বুর আলমিনের সন্তুষ্টি কামনা করেন আল্লা রব্বুল আলিমিনের কাছে পুরস্কার লাভ করার জন্য তারা এই দিনী শিক্ষায় শিক্ষিত হন বা দিনই জ্ঞান অর্জন করেন তাদের উদ্দেশ্য নয় যে এই দিনী শিক্ষার মাধ্যমে আমরা দিনকে নিয়ে ব্যবসা বানাবো আর দিনের মাধ্যমে আমরা দুনিয়া অর্জন করব এরকম উদ্দেশ্য তাদের থাকে না এই ধরনের আলেমদের কথাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই সবথেকে বেশি আমাকে ভয় করে আল্লাহ রব্বুর আলমিন আমাদের সমস্ত <laughs> আহারের আমাদের রিজিকের আমাদের থাকা আমাদের খাওয়া আমাদের সবকিছুর ব্যবস্থা আল্লাহ দিবেন আল্লাহ রেখে আমরা এই চিন্তা নিব যে আমরা আমাদের ছেলে করব আল্লাহর ভরসা রাখবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ তালা কেউ না খেয়ে মরবে না আরে এত দূর হতে পারে হয়তো যে যদি আপনি বড় কিছু করতেন তাহলে হয়তো অনেক সুখ সান্ত লাভ করতো আর হয়তো আপনি আলেম উলামা বা দিনী শিক্ষায় শিক্ষিত করেছেন বলে হয়তো তেমন হয়তো বেশি টাকার মালিক হতে পারিনি বিশেষ সম্পত্তি লাভ করতে পারিনি এইসব চিন্তা করার কোন দরকার নাই সবকিছুর মালিক আল্লাহ রবুল আলমিন কাকে কতটা আল্লাহ দিবেন এটা আল্লাহ ছেড়ে দিবেন তাহলেই নিঃ আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন সমস্ত লোকের ব্যবস্থা করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন ও আলা আল্লা নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাই Oh, oh. পরোকালে সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ লাদিন পাওয়া যাবে।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 जकत दाम अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जीव जि टा पाठ मेल कर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 মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী শিরখের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে